আলহামদুলিল্লাহ সম্মানিত আজকে আমাদের এখনো কি সময় হয়নি যারা ইমান এনেছে যে তাদের অন্তরে ভয় আসবে আল্লাহ তালার দিকির করার জন্য দিকির করতে গেলে আল্লাহকে মনে করতে গেলে তাদের মনে ভয় সৃষ্টি হবে এই সময় কি এখনো তাদের হয়নি আর এই যে হাক নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এই কোরআন শুনলে আল্লাহ তালার কথা আলোচনা হলে আল্লাহকে ডাকলে তাদের মনে ভীতি সৃষ্টি হওয়ার সময় কি এখনো হয় নাই এখনো কি গাফেল হয়ে আছে যাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি হয় না কোরআনের তেলাওয়াজ শুনলে মনটা নরম হয়ে যায় না আল্লাহ তালার দিনের কথা শুনলে কোরআন হাদিসের আলোচনা শুনলে দিলটা নরম হয় না আল্লাহর ভয় মাঝে মধ্যে চোখে পানি আসে না হাত তুললে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে কানতে মনে চায় না খুব দুর্ভাগ্যের লক্ষ্য আর এরকম সৃষ্টি হওয়াটা সৌভাগ্যের লক্ষণ তো আল্লাহ তালা বলছে খবরদার এরকম যদি কেউ না হয় ওরকম যারা না হয় তাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল কাদেরকে বানি ইসরাইম সেখানে বহু নবী এসেছেন তাওরাত নিয়ে বড় বড় নবী আমি কেরাম এসেছিলেন কিন্তু তাদের মধ্যে কেমন গাফলতি তাদের উপরে সবার হয়ে বসেছিল। আমাদ। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা লম্বা লম্বা পরিকল্পনা তাদের লম্বা হয়ে গিয়েছিল দুনিয়ার এক একটি প্লান বড় বিশাল করে তারা এত দুনিয়ামুখী হয়ে গিয়েছে যার ফলে ফাকাসাত ফলুবহুম তাদের অন্তর শক্ত হয়ে গেল আর আল্লাহর কাছে হাত তুললে দিল নরম হয় না কিতাবের তালাবাত করলে নরম হয় না চোখে পানি আসে না অন্তরে আল্লাহ ভীতি নাই অন্তটা শক্ত হয়ে গেল। এই গেলকুলু বহু কাসাবাতুল কালভ যাদের দিন খুব শক্ত সহজে চোখের পানি আসে না আল্লাহর কাছে কানতে মনে চায় না গাফিল হয়ে থাকে এটা খুবই খারাপ লক্ষণ কাঁসাওয়াতুল কাল্ব মানুষের জন্য একটা দুর্ভাগ্যের কারণ ছাড়া কিছু না এরকম এই জন্য হয়েছে যে তাদের অধিকাংশই অনেক ফেসকে ফুজুরি দুনিয়ার লম্বা লম্বা পরিকল্পনা খুব দুনিয়াদার হতে গেলে শেষ পর্যন্ত মানুষ ফেসকে ফুজুরের দিকে চলে যায় দুনিয়ার এনজয় করার চাহিদা যখন বেশি হয়ে যায় তখন হালালে কুলায় না একটু হারামের দিকে যাওয়া লাগে ফাঁসে খুন হয়ে যাওয়া লাগে তাহলে অন্তর যাদের শক্ত তাদের অনেকেই ফাঁসেকে পরিবর্তিত হয়ে যাবে ফাসেক তাদের পরিচয় হয়ে যাবে খুবই দুর্ভাগ্যের কথা তাহলে আমরা দিলটা নরম হয় কিনা এটা পরীক্ষা করা দরকার কোরআন তালাবাদ করলে কোরআনের অর্থ পড়লে তাফসির শুনলে হাদিসের আলোচনা শুনলে আল্লাহর কাছে যখন আমি হাত তুলি নিজে যখন নামাজ পড়ি দিলটা কি পরিমাণ নরম হয় নরম না হলে আল্লাহর কাশি দিতে হবে আল্লাহ আল্লাহ এমন এলিম থেকে পানা চাই যে এলিমের কোনো আমল নাই কোন ফায়দা হয় না অমিন কাল ওই অন্তর থেকে পানা চাই যে অন্তর ভয় আপনার ভয় ভীত হয় না খালি তার লম্বা লম্বা চাহিদা বাড়তেই থাকে অমিন দাওয়াত রকম দোয়া করা থেকে পানা চাই যে দোয়া করলে আপনি আমি দোয়া করলাম কিন্তু আপনি কবুল করলেন না এইরকম দোয়া দুর্ভাগ্যের দোয়া থেকে আমি আপনার কাছে পানা চাই এইভাবে আল্লাহ তালা কাসাওয়াত যেভাবে আমাদেরকে সাবধান করেছেন নরম করতে বলেছেন আল্লাহর ভয় ভীত করতে বলেছেন প্রিয় নবীজি সাল্লি আসাল্লাম আমাদের জন্য সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে গেছেন এগুলো বলে বলে জন্য আল্লাহ কাছে আমরা তো অফিক চাই যে আল্লাহ দিলকে নরম করে দেন দিল নরম হওয়া কত সৌভাগ্যের লক্ষণ দিল শক্ত হয়ে যাওয়া কতই দুর্ভাগ্যের লক্ষণ মোনাফেকদের সম্পর্কে ইহুদিদের সম্পর্কে পথভ্রষ্ট লোকদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন এত শক্ত কাল আও এত শক্ত মনে যেন পাথর কোন কথা তা আসির করে না কোন কথা শুনলে দিনের ভিতরে কোন পরিবর্তন হয় না চেহারার মধ্যে কোনো পরিবর্তন ফুটে ওঠে না আর যিনি ইমান দাঁড় হবেন আল্লাহর ভয় থাকবে দিনের কথা শুনলে আল্লাহ আজাবের কথা শুনলে দিনের মধ্যে সুন্দর জান্নাতের কথাগুলো আছে জাহান্নাম থেকে বাঁচার কথাগুলো আছে এগুলো জন্য আমাদের দিল তাফির করে এগুলো আমাদের দিলকে নরম করে দেয় আল্লাহ তাল কাছে তফসির চাওয়া দরকার এখন আল্লাহ তালা বলছেন যে এই যে দুনিয়ার লম্বা বিশাল পরিকল্পনা করা এটা খুব দুর্ভাগ্যের কথা এই বিশাল পরিকল্পনা অত্যন্ত বেশি দুনিয়াদার কাদের আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। উতুল আই মিন তাবল আহলে কিতাব আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটা নেইচার হচ্ছে তাদের বেশি দুনিয়াদার হওয়ার লক্ষণ দুনিয়া সম্পর্কে তাদের মহা চিন্তা দুনিয়া সারা আখেরাত কি তাদের সামনে আসে এখন কোন কোন সময় আমি একটু মুসলমানদের কথা শুনলে একটু চিন্তায় পড়ে যাই কাফেরদের আহলে কিতাবদের দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রভুত্ব লিডারশিপ দেখে কোনো কোন মুসলমান চিন্তা করে যে আমরা দুনিয়া নিয়ে কোনো পরিকল্পনা নাই কোনো চিন্তা নাই তারা চিন্তা করে বিশ বছর আগে কি হবে পঞ্চাশ বছর আগে কি হবে সব করে ফেলতেছে আমাদের কোনো খবর নাই আর মধ্যে আমরা আমাদের ভালো গুনটাকে ডিরাই করে ফেলি ভালো গুণ হয়তো পুরোটাই ভালো না কিছু ক্ষতি কারণ হতে পারে নিজেদের কিছু থাকা লাগবে, কিন্তু প্লান্ত সম্পর্কে লম্বা বেশি প্ল্যান করা যায় ভালো লক্ষণ নয় এটা তো বুঝে আসে না আমাদের অনেক সময় মুসলমান পঞ্চাশ বছর প্লান করবে ২০ বিশ বছরই প্লান করবে তো প্ল্যান তো করতে হবে জান্নাতের জন্য আগে এটা তো প্রায়োরিটি থাকবে এগুলো একটা কনসেপ্ট একটু গভীরভাবে চিন্তা করা দরকার এই কথাগুলো আমরা চট করে বলে ফেলি আমাদের দিনের কনসেপ্টের মধ্যে তখন আপত্তি চলে আসে আল্লাহ আমাদেরকে খালি মৌতের কথা জিজ্ঞেস করতে বলেছেন কত কিছু শিক্ষিত লোকের কাছে আপত্তি শুনে বলে যে খালি আখরাতের কথা বলে আর দুনিয়া সব অন্ধরা নিয়ে গেল দেখেন এখানে কেউ যদি একদম এই দুনিয়ার মুসলমানদের জন্য কোনো চিন্তা ভাবনা মোটেই না করে তাহলে এটা তো গাফলাত সেটা দিকে আমরা যেতে বলছি না হাদিস আসে যে ব্যক্তি মুসলমানদের দুঃখ দুর্দশা মুসিবত নিয়ে চিন্তা করে না যাকে এই বিষয় চিন্তিত করে রাখে না সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় কাজে মুসলিম উম্মার ব্যাপারে ফিলিং থাকা তাদের জন্য কোনো প্লান প্রোগ্রাম থাকা এটা তো সুন্দর এটা থাকা উচিত কিন্তু দুনিয়া দখল করা দুনিয়ার পজিশনকে হোল্ড করার মানসিকতা হ্যাঁ এটা আমাদের প্রায়োরিটি না এটা চাইতে গেলে আমরা পাব না আমাদের থাকবে আখেরাত কি হচ্ছে মৌদকে স্মরণ করা সেটা বেশি স্মরণ করলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া দেবেন এজন্য জন্য সুরাজ সফের শেষে আল্লাহ তালা কি বলেছেন যেহাদের কথা আলোচনা করতে গিয়ে জেহাদের সঙ্গে আল্লাহল করার পরিকল্পনা এক সঙ্গে চিন্তা ভাবনা করার জন্য এমন কথা কি বলবো যেটা তোমাদের কঠিন আজাব থেকে মুক্তি দেবে আল্লাহ কি বলছেন এমন কথা কি বলবো কিভাবে সারা দুনিয়ার ক্ষমতা দখল করবা এটা বলছে নাকি আল্লাহ তালা মৌলিক কনসেপ্ট নিয়ে আমাদেরকে ভাবতে হবে কোথায় চলে যায় আমরা মাঝে বেশি দার্শনিক হয়ে যায় কিন্তু এগুলো সব করলে তারপরে আল্লাহ জেহাদের কথা বলছে অনেক কিছু বলে তারপরে বলছেন আরেকটা আছে তোমরা একটু পছন্দ করো দুনিয়ার কিছু ক্ষমতা প্রদূষণ পাইতে টাইতে এইগুলো হইতে পারে জিনিস আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য দিবেন বিজয় দিবেন বিজয় তোমরা অর্জন করবা না বিজয় কে দেবেন আল্লাহ দিবেন এই কথাও মনে রাখতে হবে আমরা চেষ্টা করলে বিজয় লাভ করতে পারবো না শ্রুম মিনাল্লে না শরকার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না শ্রুম্লহে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে তো আমরা এটাও ন্য হচ্ছে না নেগেটিভ কর্মসূচি নিতে বলছি না যে আমরা কোনো চিন্তা করার দরকার নাই আল্লাহ বলছেন তাদের মোকাবিলা করার জন্য লিমিটের বাইরে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ প্রাইম টার্গেট মূল জীবনের উদ্দেশ্য লক্ষ্য পুরো ইসলামিক কর্মকান্ডের আসল টার্গেট হচ্ছে আল্লাহ তাদের অবস্থা থেকে বাঁচার জন্য দূরে থাকার জন্য আমাদের কোন খবরদার ওয়াকুন ওদের মতো যেন হয় না কাল্লা দিনা উত কিতাব কাবলু ওদেরকে যাদেরকে তাদের আগে কিতাব দেওয়া হয়েছিল পরিণতিতে শাস্তি হিসাবে আল্লাহ তাদের অন্তরকে শক্ত করে দিয়েছেন কঠিন হয়ে গেছে মৌত আের কথা তারা কখনো আর চিন্তা করতে চায় না এই এই দেশে সব কথাবার্তা আলোচনা করতে রাজি আছে কিন্তু মৌতা কোনো আলোচনা করতে গেলে তারা বলে থাকবে অনেকে আমাদের যারা চাষাত ভাই আছে তাদের ব্যাপারে বলেন চাষত ভাই থেকে তো কাজিন তাদের কথা তারা তাদের যে দুনিয়ার প্ল্যান অনেকে আফসোস করে বল হারে তারা এত কিছু করে ফেললো তাদের অন্তর এই জন্য আল্লাহ তালা কঠিন করে শক্ত করে দিয়েছেন খবরদার ওদের মত না খবরদার ওদের মত হই না ও ক্যা হুমফা আছে তাদের মধ্যে এগুলা পরিপূর্ণ হয়ে আছে ওই লাইনে তোমরা যেও না এখন আল্লাহ নসিহা করছেন মুসলিম হে ইমানদার লোকেরা যাদেরকে আল্লাহ তালা আগের আয়াতে সম্বোধন করেছিলেন কি আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো আল্লাহ এই জমিনকে মৃত্যু হয়ে যাওয়ার পরে পুনরায় জিন্দা করে দেন অর্থাৎ জমিন যখন শুকিয়ে যায় বৃষ্টি নাই বাদল নাই পানি শুকিয়ে গিয়েছে ফসল হচ্ছে না চৈত্র মাস বৈশাখ মাসের কথা আমাদের দেশে চিন্তা করেন শুকিয়ে যায় মরুভূমিতে তো আরো শুকিয়ে যায় সেখানে আল্লাহ যখন ভালো করে এক পশলা বৃষ্টি দিয়ে দেন তখন সেই মরা আবার কি হয়ে যায় হয়ে যায়। জন্য বৃষ্টি লাগে লাগে তা না হলে জমিন কি হয়ে যাবে মরে যাবে শুকিয়ে যাবে আল্লাহ তালা এই কথা একটু আগে বলেন আমাদের দিলের কথা আল্লাহর ভয় আনার জন্য দিল শক্ত হয়ে গিয়ে কি ক্ষতি হবে সেটা এটার সঙ্গে জমিনের সম্পর্ক কি এখানে একটা লিংক আছে যেভাবে জমিনের মধ্যে বৃষ্টি পড়লে জমিন নরম হয়ে যায় আল্লাহ ঠিক তেমনি তোমাদেরকে আয়াত আল্লাহ তালা এই যে তোমাদেরকে একটু আগে বলেছেন মাঝে মধ্যে না ঢুকাও তাহলে দিল কি হবে আরো ভিজবে বেশি করে না শুকিয়ে যাবে শুকিয়ে যাবে জমিন যেরকম পানি না পেলে শুকিয়ে যায় মরে যায় তোমাদের দিলকে যদি এই পানি সিঞ্চন না করো কোরআন হাদিসের কথা দিয়ে বারে বারে না শোনাও তফসির মাহাবীরে না আস ইসলামিক প্রোগ্রামে না বস কোরআন হাদিস পড়ালেখা না করো দিলকে এগুলো না শোনাও এগুলো শুকিয়ে যাবে মরে যাবে কাঁচা অতল কল্প তোমাদেরকে পেয়ে যাবে তাদের আগের আয়াতের সঙ্গে পরের আয়াতের মিল আছে ওই স্পিরিচুয়াল ম্যাটারটাকে আল্লাহ তালা বুঝিয়ে দেওয়ার জন্য একটা ভ্যারি প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এক্সাম্পল নিয়ে এসেছেন একটা ম্যাটেরিয়াল এক্সাম্পল নিয়ে এসেছেন ঠিক জমিন যেরকম শুকিয়ে যায় পানি না পেলে মানুষের দিলগুলো চোখ দিয়ে ইসলামী করার হবে মেইন কাজ আপনি যদি খুব একবার ডিপ একেবারে ইন্টারন্যাশনাল বড় কনফারেন্সে সারা দুনিয়ার অনেক সমস্যা আলোচনা করেন কিন্তু মানুষের দিলের ভিতরে ইমান তাজা হয়ে চোখে পানি আসার মতো কথা না আসে তাহলে স্টিল জমিন শুকনা থাকবে দিল শুকিয়ে যাবে সকল অত্যন্ত ডিপ ইন্টেলেকচুয়াল আলোচনার ভিতরে কি লাগবে আল্লাহ যে খুশু নিয়ে আসবে সেই কথাগুলোর দরকার এই জন্য করা আল্লাহ বারে বারে তারগিব এবং তার হিব শরীফের মধ্যে তারগিব এবং তার হিব এসেছে মানুষকে জান্নাতের জন্য উৎসাহিত করতে ফজিল কথাগুলো এসেছে মানুষকে জাহান নাম থেকে ভয় দিয়ে দিলকে নামের কথা এসেছে এই জন্য নামের কথা শোনাতে হবে আবার ফজিলত যেটা সহি জয়ফ মৌদু কিছু আবার ওগুলা দিয়ে করে মানুষ ওগুলা কিচ্ছু লাগবে না কিতাব পত্র পড়বেন যেটা সহি কিতাব ওই ফজিলত যথেষ্ট অতিরিক্ত ইসলামী আলোচনার উদ্দেশ্য তাই হবে কোরআনে পাকে এই জন্যই আল্লাহ তালা বারে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন জান্নাতের কথা এতবার কেন বলেন একবার ইনফরমেশন দিয়ে দিলে তো হয়ে যেত জান্নাত কি হবে কাদের জন্য এক জায়গায় বলে দিলে শেষ হয়ে যায় জাহান নাম কি রকম কাদের জন্য এক জায়গায় বলে দিলে হয়ে যেত কত সুরাই এসেছে বললেন মনে করিয়ে দেন আবার স্মরণ করিয়ে দেন জানা কথা আবার মনে করিয়ে দেন আল্লাহ মুখী করার জন্যে এটা তাদের ফায়দা হবে এজন্য আমরা যারা কিছু লেখাপড়া জানি কয়েকবার শুনছি কিছু তফসিল কিছু দার্স কিছু ইসলামী প্রোগ্রামে বসি আমরা মনে করি যে আমার তো আর তাই না কিন্তু নিজেরা শুনতে হয় নিজেরা শুনতে আমি দেখছি আমার নিজের জন্য যখন আল্লাহ তালা কন আলেমের কাছে ভালো দিনদার লোকের কাছে বসার তৌফিক দান করে শোনার তৌফিক দান করে আমার নিজের ফায়দা হয় আমি দেখেছি এ শুনতে হবে আর কমপক্ষে পড়তে হবে এই ইসলামী আলোচনা থেকে যে ব্যক্তি দূরে থাকে গাফেল হয়ে থাকে আর গাফেল হয়ে হয়ে এই জন্য কারোর জন্য উপায় নাই ইসলামী তালিম থেকে নিজেকে দূরে রাখা ইসলামী প্রোগ্রাম থেকে নিজেকে দূরে রাখা যেটা আপনি হয় রিমাইন্ডার দেবেন আপনি রিমাইন্ডার নেবেন এই কাজ থাকতেই হবে তা না হলে দিনের মধ্যে ওই কোরআন হাজিসের পানি পড়বে না দিল শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে মরুভূমি হয়ে যাবে হয়ে যাবে কাঁসা বতুল কল শক্ত হয়ে যাবে কথবাইলা দেখো আমি আয়াতগুলো গুলো তোমাদেরকে বয়ান করে দিলাম এই জন্য এত কথা তোমাদেরকে খুলে খুলে বলি এই জন্য তোমাদের আকলকে কাজে লাগাও আকল খরচ করো জ্ঞান বিবেক দিয়েছি সেটাকে কাজে লাগাও তোমাদের কল্যাণ কোথায় আছে কিভাবে আছে সেদিকে মনোযোগ দাও তোমাদের ক্ষতি কিভাবে হবে জাহান নামের দিকে যাওয়ার জন্য কি কি রাস্তা আছে কিভাবে সেখান থেকে নিজেকে রুখবে এগুলো শিখো তোমাদের সেন্সকে কাজে লাগাও তারপরে আল্লাহ তাহলে সাত করেন ইন্নাল মুসদ ইন মুসদা দান হাসানা يضاعف لهم ولهم اجر كريم निश्चय जरा المص صدقين او وجرا المص صدقا اي مص صدقين অর্থ কি ইমাম ইবনে على أهل الحاده ওয়ান ফকর ওয়াল মাসকানা যারা বেশি বেশি করে সাদকা করে তারা হচ্ছে আল মুসসাদিকিন এখানে যারা আরবি পড়েন বাবউ তাফঈল হওয়ার কারণে এখানে মبالা করা হয়েছে সাধারণ অল্প মাঝারি মধ্যে একটু না রেগুলার বেশি নারী এবং পুরুষ যারা এইরকম গুণ অর্জন করেছে বেশি বেশি করে দান খরাত করার জন্য আর যারা আল্লাহ হাসানা দান করেন আল্লাহ আল্লাহানা দেয় আল্লাহ তালাকে করদ হাসানা কিভাবে দেওয়া হয় আসলে আল্লাহর রাস্তায় দান করাটার নাম কি করদ হাসানা এটা হলো আসল করদ হাসানা আবার দুনিয়া বিদৃষ্টিতে আরেকটা করদ হাসানা আছে যেটা আল্লাহর কাছে আমরা আল্লাহ রাস্তায় খরচ করে ফেলি এটাও তার মানে হচ্ছে আল্লাহ আবার আমাদের কিরকম যা দিচ্ছে তাই ফেরত দেবেন ফেরত দিবেন। কিরকুন আল্লাহানা তবে আশ রে আমি কম পক্ষে দশ গুণ দেবেন দশগুণ তো হলো কম পক্ষে আর তার ঊর্ধ্বে আর সংখ্যা আছে দশ গুণ থেকে বিশ গুণ হতে পারে একশো গুণ হতে পারে পাঁচশো গুণ হতে পারে ঊর্ধ্ব কত গুণ এসেছে সাতশো গুণ পর্যন্ত এবং আল্লাহ সাতশো গুণের বেশি দেবেন কিনা সেটাও দিবেন বলছেন যে কাকে তার চেয়েও বেশি দিবাদাই নামাজিদ আমার কাছে আরো বেশি আছে সে কত বেশি যে আছে তার কোন লিমিট নাই বেগাই রে হেসাব হয়ে যাবে সেটা এইরকম আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ রাস্তায় গরিব মিসকে দিলেও আল্লাহ রাস্তায় হয়ে যায় মসজিদ মাতর দিয়ে আল্লাহ রাস্তায় হয়ে যায় দিন ইসলামে দাবাতি কাজে দিনই কাজে খরচ করলে আল্লাহ রাস্তায় হয়ে যায় যেহাতে কাজে খরচ করলে আল্লাহ রাস্তায় হয়ে যাবে একটা করদ হাসানা আর একটা করদ হাসানা হলো দুনিয়ামী ব্যাপারে মানুষ যখন কোনো কষ্টে থাকে কেউ আপনার কাছে ঋণ চাইতে আসে বেতারা ঠেকেছে জরুরি কাজে আপনি না দিলে তার বেশ কষ্ট হয়ে যাবে তখন তাকে দেওয়া লোন দেওয়াটা অতি উত্তম একটা কাজ এবং সে যখন কথা হয়েছে তিন মাসের ভিতরে দেবে কিন্তু তিন মাসের ভিতরে বেতারা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও তার কাছে দেওয়ার সঙ্গতি আসে নাই তখন তার উপরে চাপাচাপি না করা ঠিক আছে তাহলে আর একটু সময় নাও আরো দুইবার দিলাম আরো তিনবার দিলাম সময় এমনকি যদি এক পর্যায়ে দেখা যায় সে আর দিতে পারছে না তখন তাকে মাফ করে দেওয়া এইরকম লোন দিতে পারাটা এইরকম নিয়তে দেওয়া এইরকম কনসিডার করা মানুষকে মাফ না করে দিলেও অন্তত তাকে টাইম দেওয়া রিনির ভারে তাকে জর্জরিত করে না তোলা এটাও দুনিয়া বিদেশিতে করল্লা কাছে করা করবে তাদেরকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে আর কত গুণ বাড়িয়ে দেওয়া হবে বলা হলো হিসাব দশ থেকে সাতশো আল্লাহ তাহলে তাছ বেশি দেবেন ওয়ালাহুম আজরুনিব আর তাদের জন্য এই গনে গনে তো দেওয়া হবে পুরস্কার তাই না আসলে তাদের জন্য রাখা হয়েছে মহাসমানিত পুরস্কার সেই মহাসম্মানের পুরস্কারের নাম কি জন্নাথ সেটা কোন হিসাব নিকাশ করে বোঝানোর জিনিস না এমন একখানা নামচ হচ্ছে এই জান্নাত আজরুন করিম অতি সম্মানের পুরস্কার ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন আর যারা এইভাবে সত্যিকারভাবে আল্লাহর প্রতি প্রতি ঈমান এনেছে উলাইকা হুমুস সিদ্দীকুন এরা হচ্ছে সত্যিকার অর্থে সিদ্দীকীদের অন্তর্ভুক্ত ঈমানের মুমিনদের যে ক্যাটাগরিগুলো আছে সর্বোত্তম ক্যাটাগরি কোন মুমিন হবে তিনি হচ্ছেন সিদ্ সেই ব্যাপারে একটা হাদিস এসেছে রসুল সাদ করেছেন আপনার হাদিস আরেকবার অনেকবার শুনেছেন তাফসিরে আবার এসেছে ইন আহলাল জিল উন আহলাল দেখো বা মধ্যম লেভেলের জান্নাতিরা দেখবে তাদের উপরে টপ ক্লাসের জান্নাতকে এত উপরে দেখা যায় যেভাবে তোমাদের পৃথিবীর পূর্ব প্রান্তে অথবা পশ্চিম প্রান্তে জান্নাত দেখা যায় তারা দেখা যায় এত দূরে গ্রহ নক্ষত্র দেখা যায় কত দূরে এই রকম উপরে এত উপরে দেখবে অন্য জান্নাতিরা টপ ক্লাসের জান্নাতিরা সেখানে জাগা পেয়ে গেছেন এখন এত টপ লেভেলের জান্নাতি কারা হবেন সা প্রশ্ন করলেন কালুইয়ারা সুলল তিলকা মানা জিরুল ও এত টপ লেভেলের জান্নাত তিনি বলেন আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান নবীরা তো পাবেনি নবীদের অনেক উম্মত পাবেন যারা আল্লাহর উপরে মজবুত করে ইমান এনেছিলেন এবং নবী রাসুকদেরকে সত্যিকার ভাবে ইমান এনে তাদের পথকে অনুসরণ করেছিলেন এবং টপ লেভেলের ইমান করেছিলেন এই সেখানে সিদ্দিকিনরা সিদ্দিকুন এবং সুহাদা এদের লেভেল অনেক হাই প্রথম লেভেল হলো সিদ্দিকুন তারপর লেভেল হল অসুহাদা আল্লা রাস্তায় তাদের জন্য আল্লাহ অনেক পুরস্কার তৈরি করে রেখেছেন ও নুরুহম এবং তাদেরকে আল্লাহ তালা নূর দেবেন নূর তাদের জন্য থাকবে যে নূর দিয়ে গত সপ্তাহে বা আগের সেশনে তাফির এসেছে তারা সেই নূর লাইট ব্যবহার করে অন্ধকার পাড়ি দিবেন অন্ধকার পুলিশের জান্নাতে চলে যাবেন হাদিস যখন কেউ শহীদ হয়ে আল্লাহ রাস্তায় চলে যায় সোহাদা এফি হাওয়া তিন শহীদরা ইন্তকাল করার সাথে সাথে তাদের রুহ কে আল্লাহ তালা জান্নাতে নিয়ে গিয়ে এক রকমের সবুজ পাখি জান্নাতে আসে সবুজ পাখির সেই বানিয়ে তার ভিতরে আল্লাহ তাদের শহীদের রুখকে ঢুকিয়ে দেন সবুজ পাখির সেইপ ধরে তসরা হুফিল জাননাতে হাইসু জাননাতে যেখানে তারা তখন উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় এই শহীদের রুখ গুলো শহীদরা এখনো কবরে আসে যায় নাই এখনো হাসপ হয় নাই আস্তে আস্তে পচে যাচ্ছে গলে যাচ্ছে মিশে যাচ্ছে তাদের রুখ কোথায় সবুজ পাখির প্যাটির ভিতরে তাদের রুখ সে তিলকাল কানা দিল তারপরে সেখানে সুন্দর সুন্দর চিমনির মত আছে সুন্দর সুন্দর আছে ওখানে গিয়ে তারা বসে শহীদের রুহরা ওইখানে তখন এই পাখি সেই পি সুন্দর সুন্দর আলোর ফোয়ারা বাবুকা ইত্তলা আতান হঠাৎ করে আল্লাহ এসে একদিন তাদের সঙ্গে দেখা করেন হে শহীদের রুহরা তোমরা কি চাও বলতো তোমাদের কোন আবদার আছে আমার কাছে কি আমাদেরকে মেহরবানি করে আবার একটু দুনিয়া পাঠিয়ে দেন এবং আমরা আবার এরকম যে হাতে রাস্তায় চলে যাই এবং আমরা আল্লাহ রাস্তায় লড়াই করে সেখানে আমরা শহীদ হয়ে যাই শহীদ হয়ে আবার এভাবে আসি ইতে এত মর্যাদার কাজ করে এখন আমরা বুঝতে পারছি কত ফজিলতের কাজ আমরা আবার করতে মনে চাই তিনি বলবেনা তোমাদের এই আবদার তো কোবল করতে পারছি না কারণ আমি কলম লিখে দিয়েছি সিদ্ধান্ত করে ফেলেছি সবার জন্যই একবার মরে গেলে তাকে আবার জিন্দা করে দুনিয়াতে পাঠানো হবে না কাজে এই আবদার তো রক্ষা করা যাবে না অন্যান্য আবদার আছে তারা দিনদার থাকবে এইভাবে সিদ্দিক পরে আল্লাহ তালা সুহাদাদের মর্যাদা দান করেছেন এর পরের যে কোয়ালিটিটা আছে মোমেন্টদের সাধারণ এর বাইরে তো আর কিছু আর বাকি যারা গুণাগার মোহামেন্ট তাদের টাইটেল হবে ফাশেকুন তারপরে টাইটেল হবে কা তার মধ্যে আছে মোনাফেকুন মুসেকুন অনেক কেছে সিদ্দিক আর সুহাদা এই দুইটা আর কোনটা দুইটাই থাকা দরকার কারণ আদিস তো আছে সিদ্দিক হওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এই তো তিনি তো বলছেন আবার বললেন যে ব্যক্তি জাহাদের ময়দানে গেল না শহীদ হতে মনে চায় না হ্যাঁ আল্লাহ জাহাদ করতে মনে চায় না সেই ব্যক্তি মুনাফেকের মৃত্যু করলো তাহলে তো ওইটাও দরকার তাহলে দুইটাই আমাদের টার্গেট হওয়া দরকার তারপর যেটা আর কি তারপরে যদি কমতি হয়ে যায় কম্পকে সালে এখন কেউ যদি পার্বনাশ আরও এত রকম এইটা যে টিকবে এই গ্যারান্টি কি এই জন্য একটু উপরের লেভেলে টার্গেট নিলে যদি কিছু কমেও যায় তাহলে কম্পকে নিচেটা মিস হবে না আর নিচে নেমে গেল তো সর্বনাশ না সালিয়া তারপরে আল্লাহ তালা এই আল্লাহ গুলোর বলছেন এর অপজিট গ্রুপে যদি না হতে পারো তাহলে যারা এই সব কথা বিশ্বাস করলো না এগুলোর দিকে কান দিল না এগুলোর ব্যাপারে কনসার্ন হলো না তারা অন্য রাস্তায় চলে গেল কুফুরি রাস্তা ইখতিয়ার করলো আয়াতেনা আমার আয়াত গুলোকে মানতে অস্বীকার করে ফেললো কোরআন হাদিস মানলো না শরীয়তকে ফলো করলো না দিন ইসলাম কবুল করল না তারা হচ্ছে জাহিম দাউদাউকার আগুনের সঙ্গী সাথী হয়ে তাদের জীবন কাটাতে হবে আখেরাতে এরপর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আরেকটু নসিহা করছেন এই যে সিদ্দিকিন সুহাদা সহলে অন্তর্ভুক্ত হতে পারি না আখড়াতন কি হতে পারি না গাফলতিতে ডুবে থাকি অন্তর শক্ত হয়ে যায় নরম হয় না এগুলোর কারণ কি একটু আগে আল্লাহতলা বলেছেন দুনিয়ার আকর্ষণ ফিমুল তাদের দুনিয়াবি পরিকল্পনা লম্বা হয়ে গেছে বেশি দুনিয়াদার হয়ে গিয়েছিল এখন এই দুনিয়ার কথা আবার আল্লাহতলা নিয়ে আসছেন দুনিয়া তো দেখি আমাদের কাছে মজা লাগে শুধু কাগজদের কাছে মজা লাগে না আমাদের কাছেও মজা লাগে এখন এই মজাকে কিভাবে কমানো যায় মজাকে একটু কাট করতে হবে সেটার জন্য আল্লাহ তালা নাম বাইনা জেনে রাখো হে মোমেন্দা এলামু কাজে এতক্ষণ যে ইমানদারদেরকে ডেকে ডেকে কথা বলছেন তাদেরকেই বলা হচ্ছে কি আছে জানো যিনি সৃষ্টি করছেন দুনিয়ার জীবনে আছে এখানে অনেক খেলাদুলার ব্যবস্থা আছে খেলাধুলা আছে না এই যে খেলাধুলা অলিম্পিক আসতেছে একটা কেয়ামত হয়ে যাবে জানো হায় কি প্রস্তুতি চলতেছে মাঝে মাঝে লোকেরা বুঝে না বলে হ্যাঁ কত উন্নতি হবে আপনি আলটিমেটলি চিন্তা করলে এই খেলার পিছনে একটু হাস্যকর উদাহরণ আছে হাস্যকর উদাহরণ হলো এই বলছিলাম বোধ আরেকদিন যে এক লোকে ঢাকা শহরে আসে তো দেখে এত লোকের দোয়া দুই করার দরকার আছে সবাইকে একটা করে বল দিলে কি হয় তার কথাটা কি জন্য বললাম এই মনে করেন একটা বল দিয়ে গোল হয়ে গেলো আর এই গোলের জন্য হাইরে আনন্দ করতে গুলো আবার কি বলে হায় হায় এগুলোর ভয়ে আপনার জনগণের যান মানে নিরাপত্তা নাই কি কেমত হয়ে যাচ্ছে এই খেলার পিছনে মানুষকে এত মক্ত করে দিয়েছে ওয়ার্ল্ড কাপ বলেন আর অলিম্পিক বলেন আর এফ এ কাপ আর যাই কিছু বলেন সারা দুনিয়াতে এই খেলার পিছনে মানুষ কিভাবে আল্লাহ খেলা বলছেন এই খেলার পিছনে দুনিয়ার এমন সিরিয়াসনেস হয়ে গেল দুনিয়ার মানুষ না খেয়ে মরছে সেগুলোর খবর নাই দুনিয়ার মানুষের এত সমস্যা সেগুলোর খবর নাই আর খেলার পিছনে এত মিলিয়ন বিলিয়ন টাকা খরচ হচ্ছে আর যাদের কিছু পয়সা করিয়াছে বুঝলাম ইউরোপে আমেরিকা তারা মোটামুটি ওয়েলফেয়ার স্টেট করে কিছু মানুষের মৌলিক চাহিদা কিছু পূরণ করে দিয়েছে কেউ না খেয়ে মরবে না তাদের তালে তালে আমাদের দেশের গরিব ফকির দেশগুলা যেখানে মানুষের আপনার চিকিৎসার পয়সা নাই যেখানে মানুষ নালা নর্দমার পাশে ড্রেনের পাশে খুপড়ি বানায়া কি বলে এগুলাকে তারা কাটাচ্ছে সেখানে বাচ্চাগুলো জন্ম হচ্ছে বড় হচ্ছে এদের জন্য কিছু করার পরিবর্তে এক একটা খেলোয়াড়ের জন্য কোনো তো মেডেল তো পাবেই না তারপরেও দেশ বিক্রি করে পয়সা করে দিয়ে পাঠাইয়া তাদেরকে কি করে আপনারা বলেন এই সমস্ত গরিব দেশের পক্ষে এত পয়সা এই খেলার পিছনে আর অলিম্পিক পিছনে পাঠানো এটা কি আপনাদের কাছে রিজনেবল মনে হয় আমি একবার এই বিষয়ে আলোচনা যখন করছিলাম তখন লোকেরা মূল জিনিসে যায় না আরে মুসলমানকে আল্লাহ তালা এত স্যালো করেছে একটু চিন্তা করে না আফালা তা তেলুন আফালা এতা ফা চিন্তা করে না অন্যদের মতো গাফেল হয়ে যাবে কেন আমরা এই গভীরে কি এই গভীরে কতগুলো পয়সা নষ্ট নাই। আমাদের দেশ যদি ওয়ার্ল্ড কাপড় উন্নতি কয়েক গুন বাড়বে এতে বস্তু হারার কোন বস্তুবাসীর কোন উন্নতি হবে চিকিৎসার কোনো উন্নতি হবে অথচ এক একবার এক একবার ক্রিকেট খেলার উইন করলো সবাইকে সরকার একটা করে গাড়ি দিল কার পয়সা দিয়ে দিল যখন আমি এগুলো আলোচনা করলে একদিন বলে যে খেলাটা সব হার করে দিচ্ছে একে বেশি এক্সট্রিম হয়ে গেছে মানুষকে বুঝার জন্য বিবেককে খরচ করার জন্য বিবেকের চাপা দিয়ে রাখেন না খোলেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে চোখ খোলেন বুঝেন পৃথিবীর মানুষ গাফেল হয়ে আছে দিকে বুঝান এর নাম এক্সট্রিম না হাসি ফুটি তামাশা হাসি ফুটি তামাশা করতে গিয়ে মানুষ কত পয়সা করি খরচ করে একটি ফুর্তি করার জন্য আনন্দ করার জন্য একটা জন্য একে একটা অনুষ্ঠান করে কৌতুক অনুষ্ঠান করে কমেডি এ ব্যাপারে আপনার এই যে রেডিও টেলিভিশনে ঘন্টা পর ঘন্টা হাসতে থাকে লাহন ফালতু জিনিসের পিছনে সময় দেওয়া এগুলো মানুষ কোথায় সময় আছে যার সময় এত দাম আসরে ইন্নাল ইনসান তার জীবনের প্রত্যেকটি দিন তার জীবনের প্রত্যেকটি ঘন্টা দাম আল্লাহর কাছে কত হে মানুষ তুমি কে তুমি কতগুলো সময়ের সমষ্টি আমার জীবন কি আমার হায়াত কি কতগুলো সময়ের সমষ্টি এই সময়গুলোর মধ্যে কতগুলো বছর আছে পঞ্চাশ বছর বা সত্তর বছর যাই হয় এই বছরের মধ্যে কতগুলো মাস আছে মাসের মধ্যে কতগুলো সপ্তাহ আছে সপ্তাহের মধ্যে কতগুলো দিন আছে দিনের মধ্যে কতগুলো ঘন্টা আছে ঘন্টার মধ্যে কতগুলো মিনিট আছে কোনটা বেকার নষ্ট করব কোনটা কোনটাই না সত্যিকার মোহামেন্ট এত সতর্ক থাকবে এত কেয়ারফুল থাকবে তার জীবনের একটি দিন ঘন্টা এই ফানের ব্যয় করবে না। হালাল নিজে করা পৃথিবীতে আল্লাহ শিক্ষণীয় বিষয় দেখা এগুলোর জন্য কিছু ভ্রমণ করা ওদি উইদিন দ্যাট ওকে আছে। ভ্রমণ করতে গিয়ে বা কোনো আনন্দ ফুর্তির প্রোগ্রাম করতে গিয়ে যেন গাফেল না হয়ে যায় হয়ে যায় এমন কোনো প্রোগ্রাম করতে হবে না কিন্তু গাফেল হবে না আল্লাহর যেমন আপনি দেখলেন যে আল্লাহ কি বিশাল সাগর তৈরি করে রেখেছ পাহাড়ে গিয়ে আপনি কি সুন্দর করে সৃষ্টি করে রেখেছ আল্লাহ লেক পারে গিয়ে আপনি দেখলেন এগুলো দেখে কি করবেন দেখবে আর হাহাকারে হাসবে না এই সমস্ত দেখো আর আল্লাহ আল্লাহ কত আল্লাহ কত ক্ষমতার অধিকারী কত ওয়াইজ হ্যাঁ তারপরে তুমি আল্লাহকে ডাকো রা না এত সুন্দর লেখ কে আল্লাহ সৃষ্টি করেছ এটার পিছনে নিশ্চয়ই উদ্দেশ্য আছে এটাকে বাতিল অযথা বেহুদের সৃষ্টি করি এত সুন্দর পাহাড় এখানে পারে আমি জানি এত সুন্দর হরিণকে সৃষ্টি করেছ না কাজে লাগতেছে আপনি রিকের করার সুযোগ পাচ্ছেন আপনি রব্বানা দা বাতলা বলতে পারছেন থাকে না আমাকে যাহার নাম থেকে বাঁচিয়ে সময় দোয়াদ করতে হবে হালাল আনন্দ ফুর্তি করতে হলেও এমন এমনভাবে করতে হবে যেন আল্লাহর দেখের থেকে গাফেল না হওয়া লাগে এমন কোন প্রোগ্রাম ফাংশন করা যাবে না যেখানে গাফলাতি চলে আসবে কোরআন হাদিসের দৃষ্টিতে কথাগুলো কি আমাদের বুঝে আসে না আসে না অনেক সময় মুসলমানরা কিছু দিন দাঁড়লো আনন্দ ফুর্তি করতে গিয়ে এই ঠিক ঠিকানা থাকে না বাউন্ডারি ক্রস করে ফেলেন দিল্কা হুদুদ্দুল্লা আল্লাহ করা যাবে না অনেক সৌন্দর্যের বিষয় আছে জি না কি কি জিনাত আছে জিনাতের মধ্যে জয়িন আলিনা আছে সব্য সাহাত মিনান দাম্পত্য জীবনের সৌন্দর্যের আকর্ষণ আছে সৌন্দর্যের আকর্ষণ আছে সুন্দর বাড়ির প্রতি কার আছে। সুন্দর গাড়ি কার মনে না চায়। হ্যাঁ? সুন্দর করে নিজের ঘরকে সাজাতে সিটিং রুমকে সাজাতে মানুষের কি আকর্ষণ দেখেন না এরকম সৌন্দর্যের আকর্ষণ তোমাদের মধ্যে আছে সুন্দর কাপড় পড়তে একটু দামি কাপড় পড়তে কার মনে না চায় ছেলে পেলেদেরকে পর্যন্ত যারা দাম বুঝে না কত দাম কত বেশি কত ভালো কোয়ালিটি একটা দিলেই চলবে তাকে কেনার সময় সৌন্দর্য ঠিক কিনা তাহলে সৌন্দর্যের আকর্ষণ এই দুনিয়ার মধ্যে আছে। এটা যদি বেশি হয়ে যায় প্রবলেম আছে। তারপরে হতা আবার তোমাদের মধ্যে আরেকটা আছে কি জানো যে তোমাদের ফখর করার অভ্যাস আছে অন্যকে গাড়ি কিনছে বিএমডব্লিউ আচ্ছা আমিও কিনি গেলাম আর নতুন করে আয়টা নিয়ে আসো ভেঙে ভেঙে গেলে তো কিনতে হবে কিন্তু দেখা মডেল পাল্টনের পর্যন্ত কাপড় চোপড় কিনে এখন এটা ওল্ড মডেল হয়ে গেছে ফালাই দাও নতুনটা নতুন মডেল মায়ের আসছে এই জন্য এখন মডেল কি বলে এটাকে কি শো কি বলে এটাকে ফ্যাশন শো যে নতুন মডেল কিভাবে আসলে ফ্যাশন করে দেখাবে তাই না এইভাবে মানুষকে আকর্ষণ করার জন্য আস্তে আস্তে তফা করুন বা কে কার চেয়ে অত্যাধুনিকটা জোগাড় করেছে কাটা মোর এক্সপেন্সিভ কাটা হ্যাঁ মোর বিউটিফুল হ্যাঁ এটার একটা মানুষের নেচার আছে তারপরে ফিল আমওয়াল মাল দৌলত বাড়ানোর জন্য কার বেশি হলো ব্যবসা করে বহুত মালদার হয়ে গেছে ওইটার মত করে ব্যবসা করা তো হালাল আছে কিন্তু একজন আরেকজন থেকে কেমনি বেশি বানাবে এইটার ধান্দা মাথার মধ্যে থাকে এই যে ধান দা কম্পিটিশন করার মেন্টালিটি তার থেকে কেমনি বেশি পাবো আমি আর সে কেমনি কম পাবে এইরকম ধান্দা করা এটাও মানুষের মধ্যে আছে বেশি করে পাওয়ার বেশি বেশি করে পাওয়ার আল্হা কুমু বেশি বেশি করে পাওয়ার মেন্টালিটি হাত তা বেশি পাওয়ার নেশা ছাড়ে না সহজে মানুষকে ছেলে মেয়ে সন্তান সন্ততি নাতি নাতি এগুলো একটু বেশি করে হলো ভালো লাগে অবশ্য আধুনিক জমানা অত্যাধুনিক যারা হয়ে গেছে তারা আবার কম পছন্দ করে। এটা কোন উল্টা পাল্টা হয়ে গেছে যদিও হিউম্যান যার একটাও সন্তান আসে নাই সে সন্তানের প্রতি কিরকম আকর্ষণ তার সন্তান এসে গেছে বড় হয়ে গেছে এখন কোন দিকে যায় নাতি নাতিন দেখবে কবে তাহলে মানুষের এই যে সন্তান সন্ততি পরবর্তী বংশ পাওয়ার দেখা আশা আকাঙ্ক্ষা এটা বেশি করে হলে আগের জমানায় বিশেষ করে ছেলে মেয়ে বেশি হলে আগের জমানায় বেশি লাভ হতো আগের জমানায় হিসাব করতে তারা এই জন্য কারণ হচ্ছে যার ফলোয়ার বেশি হবে আরবের কবিলাগুলোর মধ্যে যাদের নাম্বার বাড়বে তারা অন্যদের সঙ্গে যুদ্ধ জেহাদের মধ্যে যুদ্ধ ফাইটিং টাইটিং করলে তারা উইন করতে পারে ম্যান পাওয়ার বেশি আছে এই দেশে ম্যান পাওয়ার কমতির কারণে ম্যান পাওয়ার এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণে চায়নায় চলে গেল সব ইন্ডাস্ট্রি যে ম্যান বেশি আছে দেখেন না আমাদের দেশের কপাল দুর্নীতির কারণে ম্যান আমাদের দেশ থেকে লোক আনবে না আনবে না ভিসা পায় না কত রকম করে এখন এমন খোলা খুলে দিয়েছে সবগুলো হুড় হুড় করে ঢুকে গেছে এখন এখানে আসি চিটপাটা হায় হায় কোন জায়গায় কি স্বপ্ন নিয়ে আসে এখন কোন অবস্থায় আছে। তো এগুলো যাই হোক এই দুনিয়ার এই সমস্ত আকর্ষণগুলোকে আল্লাহ তালা বললেন যে এইগুলো তোমাদের আকর্ষণ করে বেশি যখন করে ফেলে বর্ডার যখন তোমরা লিমিট যখন ক্রস করে ফেল তখন ওই আহলি কিতাবের চলে আসে আর এই দুনিয়া তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে কাজে এই দুনিয়ার আকর্ষণকে কি করতে হবে কাঠ করতে হবে কমাতে হবে সে কথা কোরআনে অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় লিমিট যেন ক্রস না করো দুনিয়া দার যেন না হয়ে যাও আর শয়তান যেন তোমাদেরকে আরো দুনিয়ার লোভ যোগ না করতে থাকে এখন আল্লা তালা এই বিষয়টা অত্যন্ত মজবুত বিষয় দামি বিষয় জরুরি বিষয় এটাকে আল্লাহ বুঝার জন্য আরেকটা এক্সাম্পল নিয়ে আসছেন কোরআন আল্লাহ অনেক দিয়েছেন আল্লাহর আখের হাতের কথা বুঝার জন্য এক্সাম্পল দিয়েছেন তিনি বলেন একটা এক্সাম্পল দিচ্ছেন এই দুনিয়ার আকর্ষণ যে ভালো না এটা যে হঠাৎ করে একদিন করুণ পরিণতি হয়ে যাবে কাট হয়ে যাবে তুমি কেবল হাতাহাতি করছো প্রাণ করছো টাচ করে তোমাকে টেনে নিয়ে যাওয়া হয়ে গেছে সব শেষ. টান দেখো আমি অনেক এক্সাম্পল রেখেছি কামাফালে সিন আবল কুফার নু হু সুম ফত হুম সর হুম সর এই দুনিয়ার জীবনের এক্সাম্পল বুঝতে হলে তুমি দেখো কামা গাই ছিন যে বৃষ্টি আমি আকাশ থেকে নাজিল করি সেই বৃষ্টিটা দুনিয়ার মানুষের জন্য রহমতের কারণ হয় ওই যে একটু আগে শুকিয়ে যাওয়া জমিনের কথা আল্লাহ তালা বলেছিলেন যে মানুষ হতাশ হয়ে যায় সব ফসল টসল কিচ্ছু হচ্ছে না একজাম্পল দেখ আফ্রিকার দিকে দেখেন যখন আফ্রিকায় কয়েক মাস দেরি হয়ে বৃষ্টি হচ্ছে না তখন কি হচ্ছে বলতে আফ্রিকায় খরার কারণে ড্রট কারণে ফেমিন চলে আসছে। ঘাস পর্যন্ত আসছে না মানুষ না খেয়ে মরছে ফসল নাই গরু ছাগল মরে যাচ্ছে ঘাস নাই আর যখন সেখানে বৃষ্টি চলে আসে তাদের জীবনে কত আনন্দ আবার ঘাস শুরু হয়ে গেল আবার ফসল বুননের ব্যবস্থা হয়ে গেল তো এইভাবে যখন আমি বৃষ্টি দিয়ে দেই মরা জমিনে আর যাবল কুফারা নাবা তুহ কুফার গুলা তাদের ফসল দেখে খুশি হয়ে যায় এগুলো কোন কুফার কুফফার কাফের বহু বচন কাফের অর্থ কি বলেন তো কাফের তো হলো যে যে ব্যক্তি মুসলিম না ইমান নাই সে ব্যক্তি কাফের কিন্তু এখানে সেই কাফের কে বুঝার নাই আল্লা তালা কাফের বহু বচন কুফ্ফার এই কুফফার হচ্ছে সব চাষিগুলো কৃষকগুলো কৃষক সব কাফের হয়ে গেল কারণে কাফের মানে হলো যে ব্যক্তি লুকাইয়া ফেলে চাপা দিয়ে ফেলে অরিজিনালি আরবি ভাষায় কাফের হচ্ছে চাষি কৃষক যে ব্যক্তি চাষ করে মাটি ফাক করে সেখানে বীজ ঢুকিয়ে দিয়ে আবার ঢেকে দেয় সে হলো কাফের তার বহু বছর হচ্ছে কুফার তো যে বেদিন তাকে কাফের বলে কেন শরীয়তে সে হলো তাকে যে আল্লাহ আল্লাহতালা যে তহিদের উপর সৃষ্টি করেছিল এক আল্লাহর এ বাদাত করার জন্য আল্লাহ তু বেরবিক আলু এটাকে সে ঢেকে ফেললো ডিনাই ফেললো দেখা যায় না তার ইমানকে নাই করে ফেলল এই জন্য সে কাপের হয়ে গেল কৃষক আসলে কৃষক যখন ফসল বনে আবালকুফার তহু তার এত সুন্দর ফসল গুলো এই কৃষকদেরকে একেবারে খুশিতে বাঘ করে ফেলে গোলা ভর্তি হয়ে এবার ধান ফসল জমিনে মাসো আল্লাহ এত বরকত আল্লা দিয়েছেন খুশিতে সে অস্থির এই খুশির এত সুন্দর ফসলটা কয়েকদিন পরে এই ঘাসগুলো গুলো এই ধান ধানের চারাগুলো গুলো এই শাক সবগুলো এত সবুর এত গাঢ় রঙ নিয়ে এত তাজা হয়ে বের হয়ে যাচ্ছে এরপরে কয়দিন থাকে এরকম এরকম হালতে গাছগুলো শাকসবজিগুলো। শাকসবজি এইসব শস্যাদিগুলো আবার কয়দিন লিক করে সবুজ থাকতে থাকতে আবার এগুলো রং ধারণ করে অন্যটা শুকিয়ে আসে তোর তারা থাকে না তাদের এই জীবনের যৌবন তাদের ভাটা পরে যায় সবুজ রঙকে এখন তারা শুকিয়ে যাচ্ছে সবুজ রঙের আকর্ষণ শেষ হলুদ রঙ মানে বার্ধক্য এসে গেছে মা তারপরে এই ধানের চারা এই ফসলের গাছ এই ফুল ফসল সবগুলো তারপরে ফসল যখন নিয়ে গেছেন আপনি জমিনের ভিতরে এই তরতাজা সবুজ গাছটা এখন হলুদোয়ার পরে আস্তে আস্তে করে খের হয়ে গেছে খড় কুটা খড়কুটা এই সেই গাছের আর শ্যামলতা সবুজতা জীবনের কোন চিহ্ন আর নাই এই কথা আল্লাহ একজাম্পল দিয়ে এখন আরেকটা কথা বলেন وفي الاخره عذاب شديد ومغفرات من الله ورضوان اخره হয়তো কঠিন আযাব নয়তো আল্লাহর কাছে কি মাগফিরাত এবং রিদ্বওয়ান শুনতাসতি এতক্ষণ বলে আল্লাহ তাআলা ধান গাসের কথা ফসলের কথা এখন বলেন যে হয়তো আছে আখিরাতে কঠিন আযাব অথবা মাগফিরাত এবং জান্নাত কাদেরকে বোঝাতে চাচ্ছেন কিসের সঙ্গে দিলেন এই জীবনের তুলনা দিলেন রে তোমার জীবন এই তুমি শিশু হিসাবে বড় হয়ে উঠছ আস্তে আস্তে বড় হাঁটি হাঁটি পা পা দৌড়তে শুরু করেছ স্কুলে যাচ্ছ হ্যাঁ শৈশব কৈশব পাড়ে যৌবনে পা দিয়েছ শরীর মশালা কি সুন্দর তাগড়া হয়ে গেছে তোমার নিজের ব্যাপারেই নিজের দিকে তাকালে মনে হয় আমি কিছু হয়ে গেছি মুই কি হনুরে। হ্যাঁ এখন গান আসে মুখে দিয়ে কি ফুর্তি আল্লাহ দুনিয়াটা নন্দিন চাষমা দিয়ে খালি দেখা যায় এইরকম লাগে এরকম হয় ফুর্তি আসে যৌবন কালে ফুর্তি আসে এরকম কয়দিন থাকবে ফুর্তি হ্যাঁ তুমি আস্তে করে বড় হয়ে আসবা বার্ধক্য দিকে যাবে তুমি আস্তে করে আল্লাহ তারা সে কথা অন্য আয়াতে বলেছেন আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল অবস্থা থেকে যখন মায়ের পাট থেকে আসলে কিরকম দুর্বল মায়ের পাট থেকে বের হয়ে বসে যেতে পারে দাঁড়াইতে পারে দৌড় দিতে পারে ছাগলের বাচ্চা পারে গরুর বাচ্চা পারে মায়ের পাড় থেকে বের হইয়া কি করে দাঁড়াই গেছে পারবে মিনিট পরে। ওমা মানুষ এত বিশাল আশ্বাস নশলুকাত সেই বাচ্চারা শুয়ে আসে বিছনার মধ্যে ধরতে পারে না খাওয়া দাওয়া কিছু করতে পারবে না তার মুখের মধ্যে দুধটাকে ঢুকিয়ে দিতে হবে এত অসহায় করে সৃষ্টি করলো আল্লাহ চাইলে তো মানুষকে ছাগলের বাচ্চার মতো দেখি করে আল্লাহ পয়দা করলেন আর কিচ্ছু করার নাই ক্যা ক্যা করে দিন কান্দবে কোন কষ্ট হলে কিন্তু আর কিছু করতে পারবে না সে এত কান্দছে কেন মানে সে এত দুর্বল করে মানুষের বাচ্চা কেন পায়দা করলেন আর আল্লাহ তো অনেক টেকনিক্যাল কাছে আছে ঘোড়ার বাচ্চা হাতির বাচ্চা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা সবগুলো প্যাটার থেকে এসে হাঁটতে পারে লাফাইতে পারে দৌড়তে পারে আর মানুষের বাচ্চা কিচ্ছু পারে না এরকম করছে কেন আল্লাহ বরং দেখি আসবো আল্লাহ শুকুর আর কি দেখো তুমি মানুষ এখন জোয়ান হয়ে কেমন একটা নিজের পাওয়ার দেখাও আরে তোমাকে জন্ম যে হয়েছিল কিভাবে হয়েছিল তোমাকে কে বড় করলো ওই কথা মনে করিয়ে দেওয়ার জন্য মানুষ যেন নিজের পাওয়ারের কারণে আত্মম ভরিতা গর্ব অহংকার এবং তার পাওয়ার কি মিসইউজ না করে আল্লাহর বিদ্রোহী না হয়ে যায় মানুষের এবার জুলুম না করে সেই কথা বোঝানোর জন্য আল্লাহ তালা মানুষকে এই দুর্বল করে পয়দা করে সে কথা আল্লাহ তালা এখানে বলছেন যে তোমাদেরকে মিন খালাকু মিন দাহফিন খুব দুর্বল করে তৈরি করলেন আস্তে আস্তে তোমার বেদে প্রৌঢ়তা আসবে বার্ধক্যের পূর্বাভাস ফুটে উঠবে তারপরে একেবারে সাইবা একেবারে বুড়ো হয়ে মাসা আল্লাহ হয়ে যাবে শরীরে কোনো শক্তি নাই এই পর্যায়ে পৌঁছে যাবে হ্যাঁ এইরকম করে করে আল্লাহ তোমাকে তৈরি করেছেন তুমি সেটা ভুলে যাও যেভাবে আল্লাহ তালা এই ঘাসকে ফসলকে ধান পাট শাক সবজিকে সবুজ থেকে আল্লাহ তালা শুকিয়ে শুকিয়ে হলুদ করে ফেলেন একসময় খড়কুটা হয়ে যায় হে মানুষ তুমি মরে গেলেই খড়কুটাই মনে করো নিজেকে কারণ তোমাকে কবরে রেখে আসা হবে তুমি একটা বান্ডল অফ হ্যাঁ রটেন ফ্লেশ ছাড়া কিছু হবে না তোমার এই সুস্বাস্থ্য তোমার এই কবর চাপা কবর খুলে দেখেন দুর্গন্ধের না কে দাঁড়ানো যায় কি না তুমি এরকম জিনিস তুই আর তুমি সেই মানুষ তোমার এত পাওয়ার তোমার এত স্পর্ধা তোমার এত দুর্নীতি তোমার এত এত বড় জুলম তুমি মানুষের উপরে জন্য তৈরি করা আর দুনিয়া মাজরা তুল আখেরাতের ফসল কোন ফসল নিয়ে যাচ্ছাদাতের দিকে যাচ্ছ তুমি দিন দিন পাপা করে করে করে করে সেখানে হয়তো তোমাদের অপেক্ষা করছে কঠিন আজাব নয় তো মাঘেরাত কোনটা নিয়ে তুমি যাচ্ছ বলো এখন আমরা আল্লাহর দিকে যাচ্ছি একদিন একদিন পা পা করে কোন দিকে রওনা হচ্ছে বলেন কোন দিকে আখরাতের দিকে কপের দিকে আমাদের যাত্রা না সেদিকে যাত্রা এখন কোন দিকে যাচ্ছি কি মাঘফেরাত্মিনেদানের দিকে এগুচ্ছি না আদার রাস্তা আদার রাস্তা হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে আপনার এতগুলো টাকা থাকে মিলিয়নিয়ার বিলিয়ানিয়ার হয়ে যান আপনি কতগুলো এনজয় করতে পারবেন টাকা বসে বসে চাপাই খাবেন ভাত খাইতে গেলে কতগুলো খাবেন গোষ্ঠ খাইতে গেলে কতগুলো খাবেন বিয়ে করতে গেলে কয়টা করবেন যদি এই দুনিয়াটার এমন নেশা মানুষের কাউকে যদি আল্লাহ তালা একটা টুকরা জমিন ভর্তি করে দেন শুধু সোনা আর সোনা পুরো ফিল্ড তার স্বর্ণ দিয়ে ভর্তি সে বলবে আহারে আমার খালি এক একটা টুকরা আরেকটা টুকরা যদি থাকত কতই না ভালো হতো তো এটা বাস্তব কথা এটাই হলো দুনিয়ার ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লাউল গুরুর এই দুনিয়ার হায়া দুনিয়ার জীবন হ্যাঁ শুধু কয়েকদিনের ধোকা মাত্র শেষ আয়াতা একটু অপেক্ষা করেন শেষ করে দিচ্ছি তারপরে ইনশাল্লাহ আজকের তরফ হবে ইনশাল্লাহি হুদুল ফিল আদ এই দুনিয়ার ঢোকার কথা বলে আল্লাহ তালা বলছেন হে মানুষ তোমার সেন্সকে ইউজ কর কাজেই যদি তোমার জ্ঞান থাকে সাপে দৌড় দৌড়তে থাকো তাড়াতাড়ি কর ই তুমি রবিক মাঘ ফিরাত পাওয়ার জন্য জলদি করো। তাড়াতাড়ি করো তোমার মহতাশার আগে তুমি এটা হাজিল করো তোমার রাত দিনের কর্ম তৎপরতার ব্যাপক অংশ সেই দিকে ব্যয় করো আরো দুহাওয়াল ওই করো এত বিশাল জন্নাথ ছোটখাটো জান্নাতের ব্যক্তি হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত জান্নাত। সেই জান্নাতের জন্য বেশি তা তাড়াতাড়ি করে তুমি একটিভ হয়ে যাও কার জন্য করা সেই জান্নাত ও এই জান্নাতকে তৈরি করা হয়েছে ওদের জন্য যারা উপরে এবং তার নবীদের আল্লাহরে হাক্তানো সবাই এনেছে এখন দেড়শো কোটি মুসলমান এই দেড় একজনকে যদি জিজ্ঞাসা করেন তোমার তো ইমান নাই আপনার অবস্থা কাহিল করে দেবে সবার ইমান আছে কিন্তু এই চোরও আছে আমাদের ভিতরে বারপাড় আছে আমাদের ভিতরে সব রকমের দুর্নীতি আছে এই ইমান না যারা সত্যিকার ইমানদার হবে তাদের জন্য ওই জান্নাত এই সকল নাম করা মুসলিম দাবি করা মুসলিমের আইডেন্টিটির জন্য এই জান্নাত নয় আসল ইমান যেটা আর ওই আসল ইমানের বিনিময়ে আল্লাহ তালা যে মাগফরাত দেবেন এবং জান্নাত দেবেন কাদেরকে দেবেন যাদেরকে আল্লাহ তালা দেবেন তাই ইম সত্যিকার ইমানদার হওয়া লাগবে ইমানের লেভেলটা এত হাই হওয়া লাগবে এই জন্য ইমানের গুরুত্ব উপলব্ধি করা ইমানোর জন্য কাজ করা ইমান যেখানে আছে সেখানে না থাকে আস্তে আস্তে হবে আল্লাহ মাঘ জান্নাতের জন্য রেডি করে আল্লাহ নিয়ে যান এরা হচ্ছে সবচেয়ে বয়স সৌভাগ্যবান এইরকম অর্জন যারা করে ইমান করে জাননা তার মা যারা দুনিয়া থেকে চলে যায় এটা হচ্ছে আল্লাহর বিশাল একটা দান আল্লাহর আসল জিনিসটা তারা পেয়ে গেল আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় অবদান তারা করে এটা আল্লাহ কাকে দেন ইহে মাইয়া যাকে আল্লাহ চান তাকে আল্লাহ দান করেন তা এখন আপনি কি করবেন যে আল্লাহ যাকে জান দিবেন এখন আমি কি করবো আমাদের কিছু করার নাই আল্লাহ যাকে জান দিবেন আল্লাহ এরকম র্যান্ডম চুজ করেন নাকি আল্লাহ কাকে দেবেন দেওয়ার কোয়ালিটি আল্লাহ বলেছেন তো বলেই দিলেন যে দৌড়ে সে পাবে আল্লাহ পেয়ে যাবেন আসল পাওয়া আসল দেওয়া দেওয়া এগুলো তো আল্লাহ তালার কাছেই আসল আর কোন জায়গায় এইভাবে নাই এত বড় নিয়ামত এত বড় পাওনা কেউ সার্থক হয়ে গেল এরকম চিন্তা করো না তোমাকে আল্লাহ জান্ন দিলেন কিনা তাহলে তুমি সার্থক হয়ে গেলে তোমার জীবনের সাকসেস অ্যাচিভ হয়ে গেল তুমি সাকসেসফুল হয়ে গেলে জীবন সার্থক হয়ে গেল জীবন সার্থকের আজকে মুসলমানদের ক্রাইটেরিয়া কি বাংলাদেশে কেউ কেউ মনে করে লাইতে পারছে যে মনে করে এরকম ভাবে কিছু একটা পেয়ে গেছে জীবন সার্থক হয়ে গেছে অন্য লোকেরা তার দিকে বলে যে খুব কাম বানিয়ে ফেলছে আমি মিস করে ফেললাম না ওই জান্নার যে পেয়ে গেল আসল ইসালিন বললেন যে ইয়া রাসুল্লাহ যারা অনেক সহায় সম্পত্তি হয়ে আরো বিরাট হায়াতও পেলেন ইমানদারও হলেন ধনীও হলেন তারা তো আমাদের থেকে ডবল ডবল করে বেশি বেশি করে নেকি নিয়ে নেিয়া থেকে চলে গেলেন আমরা তো গরিব হওয়ার কারণে মুসলমান হলাম ঠিকই কিন্তু গরিব হয়ে বসে আসে হ্যাঁ আমরা তো বেশি কিছু পেলাম না কারণ আমরা অনেক দান সৎকার করতে পারলাম না তিনি জিজ্ঞেস করলেন ও তোমরা তারা বেশি পেয়ে গেলো তোমরা কম পেলে কেমনে বুঝলা কি এটা বলছো যারা ভালো মুসলিম আবার আমাদের চেয়ে বেশি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে এখন তারা সদগা করে আমরা সদগা করার মতো পয়সা নাই তারা গোলাম আজাদ করে স্বাধীন করে মুক্ত করে দিয়ে অনেক নেমাই করে আমাদের সে তো অভিক নাই ঢুকে আমরা আমি কি এমন একটা আমলের খবর দেব যেটা যখন করবে তোমরা যারা ওই আমল করবে না এটার খবর পাবে না তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে এই সব আমলের থেকে আরো বেশি কামাই করতে পারবে আগে যেতে পারবে না এমন আমল তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি সেটা কি তুসব তুকাবের সাল সাল যে প্রত্যেক আমাদের পরে ফরজ নামাজ আদায় করে বসে বসে আল্লাহর তসমিগুলো সুন্দর করে আদায় করা আলহামদুল্লাহ করে তাহলে করে ফেললে তো হলো না আল্লাহর যে আল্লাহর আজমত কে খেয়াল নেই আল্লাহর কাছে আল্লাহর তসমি করতেছি আল্লাহর গাচ্ছি কিরকম করে গাইতে হবে আমাদের দেশে মানপত্র দেয় মানপত্র দিতে দেখছেন মন্ত্রী মিনিস্টার এমপি সব আসলে মানপত্র পড়ে সানাম ধন্য আর কি কি বলে হে মহান অতিথি হ্যাঁ আমাদের দেশের গৌরব আরো কত কিছু বলি টলি তার দিক কত প্রশংসা করে কিভাবে মানপত্রটা পড়ে পশা মানুষের জন্য এত মানপত্র এত কায়দা করে পড়া লাগে আর আল্লাহর জন্য তো স্পিকারের সময় না করে জানশাস হ্যাঁ তাহলে তোমাদের ওদের তুলনায় তারা ধনীওয়ালারা জা কামাই করছে তার চেয়ে অনেক বেশি দিয়ে বাড়ি ভর্তি করে ফেলবা যা এই ফর্মুলা দিয়ে দিলেন তারা আমল শুরু করে দিলেন ফরাজ এখন আবার আসেন কয়েকদিন পরে কমপ্লেন এখন আমল শুরু করে দিয়েছে এখন আমরা আবার ঠকে গেলাম তাদের থেকে পিছনে পড়ে গেলাম রাসুল্লাহ দেখো এটা আল্লাহ তাল ফদল যাকে আল্লাহ দিবেন। তাকে ইমানও দিছেন আমলও দিছেন নামাজও আল্লাহ ধনকে যেটা বরাদ্দ করা করে দিয়েছেন তবে তাদেরকে আরে বাবার সুসংবাদ দিছেন আরেক হাদিসে যে ধনিয়ার গরিব যদি সমান সমান আমল থাকে নামাজ সবকিছু তার যদি সবকিছু যদি ঠিকঠাক বরাবর থাকে তারপরে গরিব লোকটা ধনী লোকটা কতদিন আগে জান্ নিয়ামতের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ রব আলমিন আমাদের এরকম ইমানের হ্যাঁ দান করুন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার একটু মায়া মমতা একটু কাঠ করার জন্য তো